হম yeah.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 ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين بلد ورشق مندولي اسلامي عرطان تير حلال حرام ايه پرجائي امراك علوچونا قربو جيتا اسلامي حرام چهتا حچه ناري دهوني ببشا ناري اما دير پروش دير عدد ناري المان اسلامي قمنا ناري اما دير ما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 এই অবস্থা দর্শন করে মা এ সাক্ত লাগলেন একটা রসুল যা নিজের ভাগটা নিজে না খেয়ে দুই ভাগে ভাগ করে দিয়ে দুই মেয়েকে দিল এই কথা শুনে মোহাম্মদ রসুল্লাহআলি সাল্লাম বললেন যারা এই মেয়ে কন্যাদায় গ্রস্ত হবে এবং ধৈর্য সহকারে তাদেরকে ঠিকভাবে মানুষ করে ঠিক জায়গাতে সুপাত্রে বিবাহ দান করবে তাদের জন্য কনজাব তারা মতের দিনে তার জন্য জাহান নামের পর্দাস্বরূপ হবে এই হলো মেয়ে মানুষ করা নারীর অধিকার যে সমাজে আছে মুসলমানদের কাছে আছে আল্লাহ আলাইকা রসুল আল্লাহ আলিয়া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 যে জিনিস হারাম তা নিকটবর্তী পর্যন্ত অথচ এই শ্রেণীর মানুষ ব্যবচারের মাধ্যমে পয়সা কামাচ্ছে ব্যবচারের শাস্তি স্বরূপ কোরআনের ঘোষণা হচ্ছে ব্যাবিচারী নারী অথবা পুরুষ ধরা পড়লী অবিবাহিত হলে চাবু লাগাও একশো করে চাবুক লাগাও ইসলামী বড় অপরাধ আর যদি বিবাহিত হয় তাহলে থাকার কোনো অধিকার নেই বিবাহিত হওয়া সত্ত্বেও যৌন খোদাক নিবারণ হওয়া সত্ত্বেও সে আবার পর নারীর দিকে কিংবা পর পুরুষের দিকে সে মন দিয়ে চার দেহ সংসর্গ গ্রহণ করেছে তার বেঁচে থাকার অধিকার দুনিয়াতে নেই এত বড় শাস্তি থাকা সত্ত্বেও সেই জিনিস নিয়ে মানুষ যদি ব্যবসা করে তাহলেই অবস্থা কি বুঝতে পাচ্ছেন ব্যবসা নারীদের ব্যবীচার অশ্লীলতা নারীর মাধ্যমে অশ্লীলতা প্রদর্শন করে ব্যবসা চলছে অথচ মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা ব্যাপকতা ধারণ করে প্রকাশ্যে অশ্লীলতা সমুদ্র সৈকতে যান সেখানে প্রকাশ্যে ব্যবিচার আপনি নজরে দেখতে পাবেন অশ্লীলতা দেখতে পাবেন প্রকাশ্যে যখন অশ্লীলতা আসবে তখন মহান আল্লাহ সেই জাতির মাঝে এমন রোগ পাঠাবেন যে রোগ তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না ঠিক না ভুল এটা ভবিষ্যৎবাণী হচ্ছে না হচ্ছে না এমন রোগ আসছে এডস প্রধান কারণ এই সমস্ত রোগ পূর্বপুরুষদের মাঝে ছিল না নতুন ভাবে সেগুলো আসছে শুধু আমাদের অশ্লীলতার কারণে মোহাম্মদ রসুল্লাহামের ভবিষ্যৎবাণী আজ সত্য হয়ে দেখা দিয়েছে রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন সামানুল খামরি হারাম মদের মূল্য হারাম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 যে খেলা হারাম তার সামগ্রী বিক্রি করা তোমার কাছে পয়সা চাইতে আসে তার হাতে মাটি ভরে দাও তার মানে তার দাম নেওয়া যাবে না মদ এবং জুয়া হারামিত কোরআনই হারাম অকুল্ল হারাম যে জিনিস মাদকতা আনে সেই জিনিস হারাম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 سامن الكلب خبیس كُكُرر ملو او اپو بيترو مهر البغی خبیس بشابتر ملو با اپو بيترو ای باب شر الکس ب مهر البغی شاب تک نیک کرسط اپو بشابتر اپو باتجان تار پا رسول الله صلى الله عليه وسلم بشابتر پاسترومیق نیتے نشد کور چن لا يحل سامن الكلب ولا حلوان الکاہن ولا مهر البغی رسول الله صلى الله عليه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 মাদানীম্মদার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় सकाल साढ़े छंगलेश्वंद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 मालिकूत आधुनिक विज्ञान परवर्ती अनुष्ठान बांगल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 দেশে করো সমস্যা নেই সরকারের আইনে বৈধ আবার নাম দেওয়া হয়েছে না কি বলতে হবে যৌন কর্মী ব্যাবিচার না কি বলবে সহবাস তাই না সুন্দর সুন্দর নাম দিয়ে লোভনীয় নাম দিয়ে যেমন মদের নাম হ্যাঁ মদের নাম কি দিয়েছে এরা ও কি এমন সুন্দর সুন্দর লোভনীয় নাম যার নাম শুনেই মনে হবে খাই তেমনি সুদের নাম সুদের না লভ্যাংশ ইন্টারেস্ট মার্শাল্লাহ এমন সুন্দর সুন্দর নাম যে নাম শুনলেই মনে হবে যেন খাওয়া যায়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 কোন যুক্তিতে হালাল হতে পারে না এল্লা মজতরে তুমিলাই সেটা আলাদা কথা এ পর্যায়ে ইস্তেরার বা নিরূপায় অবস্থা কিছু না যে যদি সরকার সেটাকে বৈধ করে তাহলে সেই বৈধতার মাধ্যমে বৈধ হতে পারে না ইসলামে সেটা বৈধ হয় না তারপর হারাম কোনো মুসলিমের পতিতালয় চালানো কোন মুসলিম পতিতালয় চালাতে পারে না হারাম নারী নগ্ন দেহ দিয়ে ফিল্ম মুলো ফিল্ম বানানো হারাম পুরুষ মহলে নিত্য করে পয়সা কামানো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 তাহলে যুবকরা প্যান্ট বানাবার জন্য আর কোথায় যাবে না কোথায় যাবে ওই মহিলার কাছে যাবে হারাম পত্রিকায় মডেল যুবতী বা হিরোইনের ছবি চেপে পত্রিকার গ্রাহক সংখ্যা বাড়ানো আপনার পত্রিকা চলছে না সুন্দর সুন্দর ছবি দেন পত্রিকা খুব ভালো চলবে মোতা বা সাময়িক বিবাহের মোহর মহিলার জন্য হারাম মোতা মানে সাময়িক বিবাহ এক সপ্তাহের জন্য বিয়ে করলো তারপরে তার কাছে বললো যে এক টাকার বিনিময় এক সপ্তাহের জন্য তুমি আমার স্ত্রী এক সপ্তাহ শেষ হয়ে গেলো এক টাকা তার হলো আবার একজনকে বিয়ে করলো এইভাবে তো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 ওলা তাস্টারুহন নর্তকি না কেন না বিক্রি করো কারণ জাহেলি যুগে যখন আপনার দাসী প্রথা ছিল কিতদাসী প্রথা তখন মহিলা যেমন গরু ছাগল কিনতে পাওয়া যায় মানুষও কিনতে পাওয়া যেত শুধু মহিলাই না পুরুষও কেনা যেত তো সেই সময়ে যেমন হাটে কেনা যেত তো যদি তোমাদের কেউ নর্তকি হয় তো তার দাম বেশি তাই না নর্তকি হলে পরে তার দ্বারা কামাই ভালো হবে তো নর্তকি না ক্রয় করো আর না বিক্রয় করো ওলা তো আলিমুহন না তাদেরকে শিক্ষাও দিও না ওলা খায়রা তেজারাতিফি হিন না তাদের ব্যবসাতে কোনো মঙ্গল নেই বলেছেন গান বাজনা হারাম গান হারাম তেমনি মূল্য হারাম, এই কে কেন্দ্র করে এই বরং এই উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হয়েছে যে কিছু মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করে অসার জিনিস ক্রয় করে তারা আল্লাহর পথে মানুষকে অমিনান আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য যেমন শয়তান মানুষকে ভ্রষ্ট করে এদেরই মাধ্যমে নাচের মাধ্যমে গানের মাধ্যমে বাজনার মাধ্যমে মানুষকে ফিরিয়ে নেয় তারাও হচ্ছে ওই শ্রেণীর মানুষ অজ্ঞানতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি এখন যদি কোন প্রশ্ন থাকে আপনাদের কাছে তাহলে করতে পারেন আসসালামাইকুম আসসালাম আহমাক আপনি বললেন যে জিনিস হারাম তার ব্যবহারও হারাম এবং তার বিক্রিও হারাম এখন আমার প্রশ্ন হল যে যারা দর্জির কাজ করছেন তাদের বিভিন্ন শার্ট প্যান্ট তৈরি করতে হয় এখন টাকনুর নিচে কাপড় পড়লে আল্লাহ সুমতলা কেয়া মতো দিন তার দিকে তাকাবেন না হারাম তো সেই দর্জি যদি টাকনুর নিচে কাপড় তৈরি করে দেয় তাহলে সেই টাকাটা হারাম হবে কি অথবা এই প্রসঙ্গে আর একটা যদি কোনো নাপিত চুল কাটার কাজ করে সে যদি দাড়ি সেভ করে টাকাটা ইনকাম করে তাহলে সেই টাকাটা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 যে কাজ মনে করুন যেহেতু হারাম দাড়ি রাখাও আজেব সেহেতু দাড়ি চাঁচার মাধ্যমে অর্থ উপার্জন করাও হারাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 এই দায়িত্ব পূরণ করুন শেখ চারোদিকে চলছে এক জোয়ার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 জানুন কেন মার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায়